সর্বপ্রথম শহীদ হাদিসের যাচাই এর আগে কিছু যাচাই বাছাই হয়েছে কিন্তু তারা মানে কিছু মানদণ্ড নির্ধারণ করেন নাই এর আগে ইমাম মালিক রাহেমুল্লাহ শহীদের সংকলন করছেন আরো কোনো কোনো গ্রন্থ এখন পৃথিবীতে পাওয়া যায় না কিন্তু তারা কোনটা দি ওজন দিবা ধরা পড়ি যেব কোনটা বেজাল কোনটা সহি আল্লাহ তার ভিতরে এমন নলেজ ঢুকাই দিলেন যে পাঁচটা নীতিমালা ঠিক করছে ইমাম মুসলিম ছয়টা ঠিক করছেন একটা বেশি ঠিক করছেন এই পাঁচটা দিয়ে আপনি যদি মাফা দেন ঘোষা দেন বের হয়ে যাবে এটা কোন পর্যায়ের হাদিস এই পাঁচটা কি এক নম্বর আদালত মানে বিশ্বস্ততা যে ইমাম বোখারি থেকে শুরু করে নবী সাল্লাহাম পর্যন্ত মাঝখানে কার থেকে কে শুনছে কার থেকে কে শুনছে হাদিস এটা মাঝখানে কয়জন আছে না এই কয়জনের জনের জীবনী দেখতে হবে এরা জীবনে তাদের ব্যক্তিগত জীবনে কেমন ছিল ধরা পড়া যাবে এখানে যদি ওই মুনাফেকেরা কেউ ঢুকে ইহুদিরা কেউ ঢুকে মাঝখান খারাপ কোন লোক ঢুকে তাহলে ধরা পড়ে যাবে যে হাতি মধ্যে বেজাল আছে এক নম্বর হলো আদালত দুই নম্বরে ঠিক করছেন দীপ এই হাদিস স্মরণ শক্তি না থাকলে যদি দেখা যাচ্ছে স্মরণ শক্তি দুর্বল রাত্রে কি দিয়ে ভাত খাইছে সকালে মনে থাকে না এই লোক আবার হাদিস বর্ণনা করে কেমনে তাহলে বেজাল আছে এরপরে তিন নম্বরে ঠিক করছেন कार मृत्यु कतशाले जन्म गहन आगे मारा गा देखे जीवन तारदीना और एकजन मिसर जीवन एक दिन मिसर जाए जख माफा शुरू हो धरा पड़े गाल हादीस আদম সুজুজ মানে এই হাদিসটা যদি হাদিসটা তো একজন দুজনে বর্ণনা করবে না অনেক সাহাবি বর্ণনা করবে তো মাঝখান কেউ বর্ণনা করে নাই একজনে বর্ণনা করছে এই জন্য অনেকে শুনছেন তো কে কে শুনছে ওদেরকে নিয়ে আস তারপরে আমি মনে করবো এটা হাদিস তুমি একজনে বললে আমি এটা বিশ্বাস করবো না তাহলে আদমোর সুযুজ হইতে হবে যে এটা একজনে করলে হবে না অনেকে এইরকম বর্ণনা করছেন আরেকটা হলো আদাম হাদিসের ভিতরে কিছু গোপন রোগ আছে খুব সুস্থ কিন্তু এর ভিতরে সূক্ষ্ম গোপন কিছু দোষ আছে যেগুলা একজন গবেষক দক্ষ গবেষক ধরে ফেলতে পারবে সোহান আল্লাহ ইমাম বোখারি রহম পাঁচটা নীতিমেলা ঠিক করলেন ইমাম মুসলিম রহমতল এর সাথে আরেকটা ঠিক করছেন উনি বলছেন যে একই যুগের একই এলাকার হইলেও হবে না একজন কিনা এটাও লাগবে। লাগবে আরেকজন তার সাথে সেই হাদিস শুনছে কিনা ইমাম বোখারি রহম উল্লাহর সাথে অনেক মহাদেশের দেখা হয়েছে কিন্তু হাদিস আনার নেই এরকমও হয়েছে এই ইমাম ইবনি সিরিন রহমান বলতেন সব সময় সবসময় ইন্দিন देखे शुनेम ना मुहद्देराम हादी पाइले ग्रहण करतना देश हादी पाई क्या रसुलर हादिस पाई हादीस पाइले নেওয়া যাবে না হাদিসটা কোন পর্যায়ের মধ্যে একটু কম এই হাদিসটাকে বলা হয় হাসান হাদিস সহির পরে হলো এই পাঁচটা যদি পূর্ণাঙ্গ থাকে এটা সহি দীপ্তের মধ্যে স্মরণ শক্তির মধ্যে একটু গন্ডগোল থাকে এই হাদিসের নাম হাসান এই হাদিস গ্রহণযোগ্য কারণ হলো তার স্মরণ দুর্বল হইতে পারে কিন্তু সে হয়তো লিখে রাখছে তার মনে থাকে কম কিন্তু লিখে রাখছে তো লিখে রাখলে তো ভুল হওয়ার সম্ভাবনা কম উনি আরেকজনের থেকে দেখে দেখে লিখছে উনার থেকে উনি দেখে দেখে লিখে আনছে এই জন্য এইরকম হাদিস গ্রহণযোগ্য হাসান হইলে এর পরে যদি পাঁচটা শর্তের মধ্যে একটা শর্ত একেবারেই নাই একটা শর্ত পুরা গন্ডগোল এই হাদিসকে বলে দৈক দুর্বল এই পাঁচটার মধ্যে যদি দুটাই গন্ডগোল হয় এটার নাম জেদদান, অত্যন্ত দুর্বল। দুই অধিক যদি গন্ডগোল হয় বাস এটা জাল এটা মিথ্যা এটা হলো হাদিস মাফার যন্ত্র যে কোন হাদিস সহি হাদিস হাসান কোন হাদিস কোনহাদিসান কোন হাদিস জাল মাউদ হাদিস